সমিল্ রহমনি এই কিতাব <speaking> তবে কি উহারা বলে ইহা সে নিজে রচনা করিয়াছে না ইহা তোমার প্রতিপালক হইতে আগত সত্য যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই হয়তো উহারা সৎ চলিবে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 ও উহাদের তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না তিনি আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন অতঃপর একদিন সমস্ত সমর্থিত হইবে যেদিনের পরিমাপ হইবে তোমাদের হিসাবে সহস্র বছর তিনি অদৃশ্য और दृश्य सम्बन्धे परमशाली जिन्हें प्रत्येक सृष्टि के सृजन कर उत्तम रूपेदम होते मानव सृष्टिर सूचना कर ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِّمَّا مَاءٍ مَّهِينٍ أَتَظُنُّونَ تَنِتَاهَر بَنشُ اُتْپُنَّ كَرَن تُچُّ তরল পদার্থে নির্্জাস হইতে ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ وجعل لكم السمع উহাকে এবং এবং উহাতে তাহার তোমরা অতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ কর উহারা বলে আমরা মৃত্তিকায় পর্যবসিত হইলেও কি আমাদেরকে আবার নতুন করিয়া সৃষ্টি করা হইবে বরং উহারা উহাদের প্রতিপালকের সাক্ষাৎ অস্বীকার করে قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ اللَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ بولو تمہ در جنو نجوکتو ميتور فرشتا تمہ در پران حرن کري بے হয় তুমি যদি দেখিতে যখন অপরাধীরা তাহাদের প্রতিপালকের সম্মুখে অধবদন হইয়া বলিবে হে আমাদের প্রতিপালক আমরা প্রত্যক্ষ করিলাম ও শ্রবণ করিলাম এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ কর আমরা তো দীর্ঘ বিশ্বাসীক जान नाम पूर्ण कर সুতরাং শাস্তি আস্বাদন কর কারণ আজিকার এই সাক্ষাতের কথা তোমরা বিস্তৃতি হইয়াছিলে আমিও তোমাদেরকে বিস্তৃত হইয়াছি তোমরা যাহা করিতে তর জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করিতে থাকো কেবল তারাই আমার নির্দেশনা বলে বিশ্বাস করে যারা উহ দ্বারা উপদিষ্ট হইলে সিজদায় লুটাইয়া পড়ে এবং তাহাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তাহারা অহংকার করে না শয্যা ত্যাগ করিয়া তাহাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় এবং আমি তাহাদেরকে যে রিজিক দান করিয়াছি উহ তাহারা ব্যয় করে কেউই জানে না তাহাদের জন্য নয়ন প্রীতিকর কি লুক্কায়িত রাখা হইয়াছে তাহাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ তবে যে ব্যক্তি মুমিন সে কি পাপাচারী ন্যায় উহারা সমান الْمَأْوَى না যারা ইমান করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাহাদের আপ্যায়নের জন্য তাহাদের স্থায়ী বাসস্থান হইবে জন্না এবং যারা পাপাচার করিয়াছে তাহাদের বাসস্থান হইবে জাহান্নাম যখনই উহারা জাহান্নাম হইতে বাইর হইতে চাইবে তখনই উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে এবং উহাদেরকে বলা হইবে উহা গুরুশাস্ত্রীর পূর্বে উহাদেরকে আমি অবশ্যই লঘুশাস্তি আস্বাদন করাইবো যাহাতে উহারা ফিরিয়ে আসে যে ব্যক্তি তাহার প্রতিপালকের নিদর্শনাবলি দ্বারা উপদিষ্ট হইয়া তা হইতে মুখ ফিরায় তাহার অপেক্ষা অধিক জালিম আর কে আমি অবশ্যই অপরাধীদেরকে শাস্তি দিয়া থাকি আমি তো মুসাকে কিতাব দিয়েছিলাম। অতএব তুমি তাহার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ করিও না আমি ইহাকে বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক করিয়াছিলাম আর আমি উহাদের মধ্যে নেতা মনোনীত করিয়াছিলাম যাহারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করিত যেহেতু উহারা ধৈর্য ধারণ করিয়াছিল আর উহরা ছিল আমার নির্দেশনা বলিতে দৃঢ় বিশ্বাসী ইউন উহারা যে বিষয়ে মতবিরোধ করিতেছে তোমার প্রতিপালকে দিন তাদের মধ্যে ইয় কি তাহাদেরকে পথ প্রদর্শন করিল না যে আমি তো উহাদের পূর্বে ধ্বংস করিয়াছি কত মানব গোষ্ঠী যাহ বাসভূমিতে উহারা কি লক্ষ্য করে না আমি উসর ভূমির উপর পানি প্রবাহিত করিয়া উহার সাহায্যে উদ্গত করি শস্য যা হইতে আহার্য গ্রহণ করে উহাদের চতুষ্পদ জন্তু ও উহারাও উহারা কি তবু লক্ষ্য করিবে না এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য তোমরা যদি সত্যবাদী বলো, কখন হইবে এই ফয়ে সালা ইমু হুম হুম বলো উহাদের অতএব তুমি উহাদেরকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো উহারও অপেক্ষা করিতেছে